তাদের সম্পর্কে সচেতন থাকার কারণে তিনি জানতেন তার পূর্বপুরুষ তার প্রত্যেকে ছিলেন তাদের কাছ থেকে তিনি এই উন্নত মানসিকতা লাভ করেছেন ইসুফ আলাহামের মধ্যে তাকুয়া বিদ্যমান ছিল কৃতজ্ঞতা এবং আরও একটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠল সেটা হচ্ছে ইসুফ সালামের মধ্যে প্রবল বোধ বিদ্যমান তাকুয়া এবং কৃতজ্ঞতা বোধের পর আমরা বলছি তার মধ্যে আত্মসম্মানবোধ বিদ্যমান সেটা ফুটে উঠলো এই পরিস্থিতিতে কিন্তু কিভাবে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 আল্লা সুতরাহ তার জন্য একটি নেকি লিখে দেন সুতরাং এই কামনা বাসনা এটা একটি মানবীয় প্রবৃত্তি এবং সেটা ইউসুফ আলাহিসের মধ্যে ছিল কিন্তু ইউসুফ আলাহিসাম সেটাকে দমন করেছেন এবং আল্লাহ তিনি আশ্রয় চাচ্ছিলেন আজিজের স্ত্রীর জন্য সেই কামনা বাসনা একেবারে শারীরিক দুর্বলতা পর্যন্ত এসে পৌঁছেছিল কি আমরা দেখতে পাবো সে ইউসুফ আলাহিসামের জামা কে পেছন থেকে টেনে ধরেছিল অপরদিকে ইউসুফ আলাহিসাম সেই কামনা বাসনাকে মানসিক পর্যায়ে মোকাবেলা করেছেন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 এমন সময় কয়েকজন সাহাবীর এ দৃশ্য দেখলেন রাসুল্লাহাম তাদেরকে দেখে তিনি নিজে থেকেইলেন আমি যে মহিলার সাথে তিনি আমার স্ত্রী কেন রাসুল তারা তো কোনতান মানুষের শিরা উপসিরা চলাচল করে শৈতান যেন তাদের অন্তরে কোন খারাপ ধারণা সৃষ্টি করে দিতে না পারে এই কারণে রাসুল্লাহাম তিনি নিজে থেকেই ব্যাখ্যা করে বলে উঠলেন যে মহিলার সাথে আমি পথ চলছি তিনি আমার স্ত্রী সুতরাং বাহ্যিক অবস্থা থেকে সবসময় প্রকৃত ঘটনা নাও বুঝা যেতে পারে কিংবা অনেক সময় বিপরীত ধারণা মনে হতে পারে যখন আজিজে শ্রী ইউসুফ আলাহামকে অভিযুক্ত করল ইউসুফলেন ইউসুফ সালাম তিনি বলে উঠলেন সেই তো আমাকে অশ্লীল কাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছে এখন এই সমস্যার সমাধান কি হবে দুইজন দুই রকম কথা বলছে তখন সেই মুহূর্তে আলসুকীয় যদি তার জামার সম্মুখ ভাগ ছেড়া হয়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 তার প্রতি এমনভাবে স্থির নয়নে রইল যে এমন দিয়ে ফল কাটার বদলে তারা নিজেদের হাত কাটতে শুরু করল নিজেদের আঙ্গুল কাটতে শুরু করল ইউসুফাম যখন তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন তখন তারা বুঝতে পারল যে তারা তাদের হাত কেটে ফেলেছে এতটা মুগ্ধ হয়ে তারা তার প্রতি ছিল। তাকিয়েছিল আল্লাহামত্লা বলেছেন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 আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে আজই স্ত্রী তখনই ইসুফ আলাহিস্লামের পেছনে লেগে আছে যে সকল মহিলারা ইসুফ আলাহামকে দেখেছিল তার প্রত্যেকেই ইউসুফকে তার মনিবের আদেশ মানার জন্য উদ্বুদ্ধ করছিল সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে প্রথমত সেই মহিলাদের নিন্দার কারণ তিরস্কারের কারণ খারাপ কাদের প্রতি ঘৃণা কখনই ছিল না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 নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে কারাবরণ করতে হলো ইউসুফ আল্লাহ জীবনী আলোচনায় আমরা আজকে যেখান থেকে শুরু করতে যাচ্ছি যখন ইউসুফ নিরপরাধ হয়েও কারাবন্দি যেখানে ইউসুফ আলাহ মোট কত বছর কাটিয়েছিলেন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 তার সাথে আরো দুইজন যুবক কারাগারে প্রবেশ করল তাদের একজন বলল।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 কারা জীবন কেমন ছিল তার শততা ন্যায়নিষ্ঠা এবং পুণ্যময়তা দেখে বন্দীরা তার প্রতি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 দুই নম্বর লক্ষণীয় বিষয় আমাদের কৃপায় ইসুফ আলা ইসলাম তাদেরকে বললেন তুর জাকা নিহি এই শব্দের মাধ্যমে তাদেরকে বললেন তাদেরকে যে খাদ্য দেওয়া হচ্ছে এটা আল্লাহ নির্ধারিত রিজিকের পক্ষ থেকেই তাদেরকে হচ্ছে। তার জন্য নির্ধারণ করে রেখেছেন এবং সেটাই তাদেরকে দেওয়া হচ্ছে তিন নম্বর ইসুফুল ইসলাম বলছেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার এই জ্ঞান এই জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন লক্ষ্য করুন একজন দায়ীর মানসিকতা এবং শব্দচয়নকে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 এখানে এসে একজন ব্যক্তির মনে প্রশ্ন তারা এসেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলাহিস আলোচনা করছেন ধর্ম নিয়ে। স্বপ্নের সাথে ধর্মের কি সম্পর্ক মূলত এটাই হচ্ছে দাওয়া একজন পর্যবেক্ষকের কাছে মনে হতে পারে যে কারাবন্দীদেরকে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আসলে সেটা নয় বরং ইউসুফ আলাহিস খুবই সময়োচিত এবং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 এটা আমাদের পক্ষে শোভনীয় নয় এটা আমাদের জন্য শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে করব। শরীর করবেন এটা হচ্ছে আমাদের উপরে এবং সমস্ত আল্লাহ অনুগ্রহের একটা অংশ অর্থাৎ ইউসুফ আল্লাহাম তিনি যে তাউহিদকে উপস্থাপন করছেন এবং সেই বন্দীদের পক্ষেও তাউহিদকে বুঝার যে ক্ষমতা মানুষের জন্মগত ফিতরাতগত যে ক্ষমতা ইউসুফ আলাহিস তাহিদ গ্রহণের সেই যোগ্যতার দিকে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 ইউসুফ আলাহিসাম তিনি বলছেন তাওহিদের বাণী এটা সমগ্র মানব জন্য একটা অনুগ্রহ তিনি সমস্ত এই ধীরে ধীরে স্বপ্নের ব্যাখ্যার দিকে যাচ্ছেন কারাগারের বন্দীরা তাকে সহজ একটা প্রশ্ন করেছিল আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিন কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম উত্তর কি বলছেন তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে কি বিষয় নিয়ে কথা বলছেন তিনি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এবং সতর্কতার সাথে করে দিচ্ছেন প্রাথমিক বিষয়গুলো উপস্থাপন করার পর ইসুফ আলাহ সরাসরি একেবারে স্পষ্ট করে তাদেরকে একটি প্রশ্ন করছেন ইসুফ আলহাম তাদেরকে বলছেন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 নাকি ভিন্ন ভিন্ন রব উত্তম ইসুফআ আলাকে যে প্রশ্নটি করছেন আমরা দেখতে পাই পরক্ষণে তিনি নিজেই এই উত্তর দিয়ে দিচ্ছেন যে উত্তর আবার প্রশ্নের মধ্যেই ছিল আল্লাহ উত্তম নাকি ভিন্ন ভিন্ন একাধিক ইসুফ আল্লাহাম তাদেরকে প্রশ্ন করলেন যেন তারা চিন্তা ভাবনা করে এবং যে উত্তর ইসুফ আলাহিস্লাম তাদেরকে উপস্থাপন করতে যাচ্ছেন সেটা শোনার জন্য মানসিক ভাবে তারা প্রস্তুত হয়ে যায় তাদেরকে চিন্তা করার সুযোগ দেওয়া হল কারণ মানুষ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 ইসফ আহ ইসলাম বলছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না কারো আনুগত্য স্বীকার করবে না কারো কাছে নথি স্বীকার করবে না আইন বিধান সবগুলো আল্লাহর আদেশ বিধানী হতে হবে তার কারণ এই হুকুম মানা এটা আল্লাহ ইবাদত শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে পরিপূর্ণ নয় বরং সামগ্রিকভাবে আল্লাহ মত আল্লাহ কাছে আনুগত্য স্বীকার করা আত্মসমর্পণ করা নথি স্বীকার করা এটা হচ্ছে ইবাদতের সত্যিকার অর্থ আমার যদি আলোসভাবতা আল্লাহ দেওয়া বিধানকে মেনে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 এই অজ্ঞতা মানুষকে আল্লাহ দিনের উপরে বহাল থাকতে দেয় না অজ্ঞতা শুধুমাত্র ইমান অর্জন নয় যে কোনো গুণ অর্জনের পথেই বাধা এরপর দাওয়ার উপস্থাপন করার পরে পর ইসফাম তিনি তাদের সেই প্রশ্নের দিলেন। যদিও তারা তার কাছে শুধুমাত্র স্বপ্নের বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চেয়েছিল কিন্তু ইউসুফ আলাহিস্লাম প্রথমে কিছুটা সময় চেয়ে নিয়ে তাদেরকে হকের কিছু বার্তা পৌঁছে দিলেন পরবর্তীতে তিনি তাদেরকে উত্তর দিলেন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 সেখানে রব শব্দের অর্থ বা সঠিক অনুবাদ হচ্ছে প্রভু বা ইলাহ এখন যে আলোচনায় রব শব্দের মাধ্যমে ইউসুফ আলাহিসাল্লাম কারাগারের সঙ্গীদেরকে ইলাহ বা প্রভু সম্পর্কে ধারণা দিচ্ছেন আল্লাহকে বুঝিয়েছেন সেই একই আলোচনার ধারাবাহিকতায় যখন ইউসুফ আলাহিসাল্লাম মিশরের রাজাকে রব শব্দের মাধ্যমে চিহ্নিত করলেন তখন বুঝতে হবে রব শব্দের মাধ্যমে মিশরের রাজাকে শুধুমাত্র মনি হিসাবে বুঝানো হয়নি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 ইসুফ আলাহিসাম বলছেন তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো। এখানে বাদশাহ আমার রব বলেননি যদিও সেই বাদশাহ ক্ষমতার কারণে ইউসুফ আলাহিসাল্লামকে কারাগারে বন্দী করা হয়েছে কিন্তু ইসুফ আলাহিসাল্লাম বাদশাহ সেই ক্ষমতাকে স্বীকৃতি দেননি কারণ সে নিজেকে বাতিলভাবে ভাবে আল্লাহর ক্ষমতার সাথে যুক্ত করেছে এই বলছেন ইলা আছেন তোমার রবের কাছে এই শব্দ চয়নের পার্থক্যটা আরো সুন্দরভাবে ফুটিয়ে উঠবে আরেকটু পরে যখন আলোচনায় সামনের দিকে আমরা সেখানে দেখা যাবে ইসুফ তিনি বলছেন তুমি ফিরে যাও তোমার রবের কাছে এবং জিজ্ঞেস করো সেই মহিলাদের সম্পর্কে যারা নিজেদের হাট কেটে ফেলেছিল এবং জিজ্ঞেস করো সেই মহিলাদের সম্পর্কে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল এরপর ইসুফুল ইসলাম বলছেন আমার রব তাদের ছলনার সম্পর্কে খুব ভালোভাবেই জানেন এখানে আমরা এ আয়তে দেখতে পাই মিশরের রাজাকে নিজের রব না বলে ইসুফ আসলাম বলছেন তোমার রব আর আমার রব হচ্ছেন আল্লাহ রব শব্দের এই অর্থেই কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে মার রবুক কে তোমার রব কাজে যারা বর্তমানে দুনিয়ার ক্ষেত্রে দেশের আইন, আইন, আইন সরকারের কথা বলে আল্লাহ আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইনকে মানছে আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইনকে উত্তম বা সমপর্যায়ের মনে করছে আনুগত্য করছে বিচার ফেসলা করছে কিংবা আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইনকে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 সুতরাং আমরা ফিরে যাচ্ছি সেই ঘটনার দিকে যখন ইসুফুল তোমার রবের কাছে মিশরের আজিজ প্রধানমন্ত্রী সে ছিল বাদশাহ পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি কাজেই ইসুফুলের মুক্তির ব্যাপারে যদি কারো কাছে আবেদন করতে হয় সেটা সরাসরি বাদশাহ কাছে করতে হবে যাতে করে বাদশাহতো তার ব্যাপারে সত্য ঘটনা জানবেন